আলহামদুলিল্লাহ রাহিম বর্তমান নামধারী মুসলিম শাসকদের কুফরির ব্যাপারে শেখ সুলাইমান বিন নাসের আল উলওয়ানের একটি আলোচনার অংশ বিশেষ তাওহিদ অর্থ শুধুমাত্র আল্লাহ সুবাহ ইবাদত করা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে শির্খ এবং মুশরিকদের প্রতি বিদ্বেষ শত্রুতা সম্পর্ক ছিন্নতা ঘৃণা অর্থাৎ বারাহ প্রদর্শন করে আর যে শির্খ ও মুশরিকদের প্রতি বারাহ প্রদর্শন করে না সে মুসলিম হতে পারে না ইমান বিধ্বংসী দশটি বিষয়ের ব্যাপারে শাইকুল ইসলাম মোহাম্মদ ইম্ন আবদুল ওহাব রহমাতুল্লাহ আলহি লিখেছেন এই দশটি বিষয়ের একটি হলো যে ব্যক্তি আসলি কাফের ও মুশ্রিকদের কুফফার ঘোষণা করে না অথবা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করে সে নিজেও কাফের তাই ইহুদি খ্রিস্টান ও মুস্রিকরা যে কুফর করেছে আমরা তা বিশ্বাস করি এ কারণে তাদের প্রতি বিদ্বেষ ঘৃণা শত্রুতা পোষণ করি ও প্রদর্শন করি কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা সেরা মারিয়ামের উনপঞ্চাশ নং আয়াতে বলেছেন অতপর তিনি অর্থাৎ ইব্রাহিম যখন তাদেরকে এবং তার আল্লাহ বেদিত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন। কাহাফের করলেনং আয়াতে আল্লাহ সুহান তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে পৃথক হলে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো সোরা মারিয়ামের আটচল্লিশ নং আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ আল্লাহবেদিত যাদের ইবাদত কর তাদেরকে আমি আমার পালন কর্তার ইবাদত করব। আল্লাহ সুবাহন আহ তায়ালাহ সোরা আল মুমতাহিনের চার নঙ্গ আয়তে বলেছেন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 তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত কর তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের অস্বীকার করি তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা ও ঘৃণা সোরা গাহাফের ছাব্বিশ নং আয়তে আল্লাহ সুবাহ বলেছেন তিনি নিজ হুকুম ও বিধানের কর্তৃত্বে কাউকে শরিক করেন না অতএব শির্ক এবং মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা নিজেদের দূরে সরিয়ে নেয়া আমাদের অবশ্য পালনীয় দায়িত্ব আর ভাববেন না শুধুমাত্র মাজার পূজা আল্লাহ ছাড়া আর কারো প্রতি প্রার্থনা করা কিংবা আল্লাহ ব্যতীত অপরের কাছে সাহায্য ক্ষমা চিকিৎসা ইত্যাদি চাওয়ার মাধ্যমেই শুধু আপনি শিরকে পতিত হতে পারেন অবশ্যই এ এসবগুলোই শির্ক এবং এগুলো শির্ক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এগুলো ছাড়াও অন্যান্য ধরনের শির্ক আছে যেমন শির্ক আল মাহাব্বা আল্লাহ ব্যতীত অপরকে ভালোবাসার মাধ্যমে শির্ক শিরক আর তো আ আল্লাহ বেদিত অপরের আদেশের অনুসরণ ও আনুগত্যের শির্ক এবং আল্লাহ যা নাজিল করেছে তদানুযায়ী শাসন না করার শির কারণ আল্লাহ আয়াতে সুবাহের তিনি নিজ হুকুম ও বিধানের কর্তৃত্বে কাউকে শরিক করেন না সুতরাং যে অভিশপ্ত মানবরচিত আইন দ্বারা শাসন করে সে মুশ্রিক এবং কাফের আল্লাহ জাল্লা বলেছেন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 যার অর্থ আল্লাহ ব্যতীত আর কারো আইন প্রণয়নের অধিকার নেই সরম মায়েদার চুয়াল্লিশ নঙ্গা আয়তে আল্লাহ আরও বলেন যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ তদানুযায়ী ফায়সালা করে না তারাই কাফের অতএব এসব বাতিল আইন প্রণেতাদের উপর অবিশ্বাস করা তাদের প্রত্যাখ্যান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহী বলেছেন যদি কেউ কোনো হারাম বস্তুকে যা হারাম হবার ব্যাপারে ইজমা আছে এটাকে হালাল সাব্যস্ত করে কিংবা হালাল বস্তুকে যা হালাল হবার ব্যাপারে ইজমা আছে। সেটাকে হারাম সাব্যস্ত করে তবে ফকির হুয়ানের ইজমা অনুসারে সে কাফের অর্থাৎ ইজমা থাকার পরও হারামকে হালাল ও হালালকে হারাম সাব্যস্তকারী ফকিহগণের ইজমা অনুসারে কাফের ইমাম ইবনে হাজাম রহমাতুল্লাহ আলহি বলেছেন যে বিষয়ে কোরআনের কোনো আয়াত বা হাদিস নেই এমন বিষয়েও যদি কেউ তাওরাত কিংবা ইঞ্জিল দ্বারা বিচার করে তবে সে একজন কাফের মুশ্রেক ইসলামে তার কোনো জায়গা নেই আর এ ব্যাপারে ফকিহগণের ইজমা আসে ইহকাম আলহকাম যে উসুল আলহকাম খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো তিপ্পান্ন সোহ্যান ইমাম ইবনে হাজাম রহমাত্র বনি ইসরায়েলের জন্য নাজিল করা হয়েছিল তবে আজকের শাসকদের ব্যাপারে হুকুম কি হবে যারা শাসন করছে ইহুদি নাসারা আর সেই সব নাস্তিক গণতান্ত্রিক আর ধর্ম আইন দিয়ে যারা ইবলিশের চাইতেও বড় কাফের ইমনি হাজাম রহমাতুল্লাহ আলহী বলেছেন যে ব্যক্তি কোরআন ছেড়ে অবিকৃত করবে তার কাফের হবার ব্যাপারে ইজমা আছে। আর যারা নীতি আর অভিশপ্ত নেটো আর জাতিসংঘের আইন ও নীতি দিয়ে শাসন করছে তারা কি কাফের না সুহ্যান আল্লাহ তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ যে আল্লাহর আইন দ্বারা শাসন করে না তাকে কাফের মনে না করার এই গুমরাহি আমাদের সময়ে ব্যাপক প্রচার পেয়েছে আজকের স্বঘোষিত সালাফিদের মধ্যে ইরজা আছে এরা হলার সালাফি এরা হল এমন সব লোক সত্যকে ব্যাপক প্রেরণা ও উদ্দীপনা আর তাই তারা বলে এ হলো কুফর কুফরদুনা কুফর অর্থাৎ আজকের স্বঘোষিত সম্পন্ন সালাফিরা বলে আল্লাহর আইন দ্বারা শাসন না করা হল দুনা কুফর কুফর দুনা কুফর হলো এমন কুফর যে কুফর করলেও কোনো ব্যক্তি কাফিরে পরিণত হয় না এ হলো সুস্পষ্ট গুমরাহি এবং বিচ্যুতি এটা কুফরে আকবর যদি কোনো যদি কোনো ব্যক্তি সরিয়ার কিছু অংশ বাদ দেয় কিংবা সম্পূর্ণ বাস্তবায়ন না করে তবে একে কুফরে আকবর বলা হয় যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয় আর এ কারণে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার আলবিদায় ওয়ান নিহায়া কিতাবে চেঙ্গিস খান এবং তাঁতারিদের আল ইয়াসেক কিতাব সম্পর্কে লিখেছেন অতএব কেউ যদি খতামুন্নাবীন মাহমদ ইমিনা আবদুল্লাহ সাল্লাস্লামের ওপর নাজিলকৃত সরিয়া সেরে পূর্বে নাজিলকৃত অন্য কোনো সরিয়াহ দ্বারা বিচার করে ও শাসন কার্য চালায় যা রহিত হয়ে গেছে তবে সে কাফের হয়ে গেছে তবে চিন্তা করুন সেই ব্যক্তির অবস্থা কিরূপ যে ইয়াসিকের ভিত্তিতে শাসন করে এবং একে ইসলামী শরিয়ার উপর স্থান দেয় এরকম যেই করবে সে মুসলিমদের ইজমা অনুযায়ী কাফের দেখুন আলবিদায়া অন নিহায়া ত্রয়োদশ খন্ড পৃষ্ঠা একশো থেকে ১১৯। আমাদের সামনে ওলামাগণের ইজমা আছে আমাদের সামনে এই ইজমার ব্যাপারে ইবনে হাজাম রহমতুল্লাহ আলাইহির সাক্ষ্য আছে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহে আলাইহি এবং ইবনে কাসির রহমতুল্লাহে আলাইহির সাক্ষ্য আছে এর বাইরেই আর কি আছে অর্থাৎ ওলামাগণের ইজমা আছে এবং ইজমা থাকার ব্যাপারে মহান ওলামাগণের সাক্ষ্য আছে তাহলে কিসে তোমাদের এ ব্যাপারে সত্য থেকে বাধা দিচ্ছে কিসে তোমাদের বাধা দিচ্ছে তোমাদের বাধা দিচ্ছে তোমাদের গুমরাহি বিচ্যুতি ইরজা আর আল্লাহর কিতাব ও তার রাসুল সালাহ সাল্লামের সুন্না নিয়ে খেলতামাশা ওমা আলাইনা ই